السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفا وسلام على عباده الذين صفاء ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلْتَكُمْ منكم أُمَّةٌ يدعون إِلَى الخير يَأْمُرُونَ بِالْمَعْرُوفَ يَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ صدق الله العظيم وكان رسول الله صلى الله عليه وسلم إذا التفت, التفت جميعا خافز الطرفه সুপ্রিয় সত দর্শক মন্ডলী আমরা আলোচনা করছি দায়ের কুণাবলী নিয়ে আজকে আমরা আলোচনা করব যে দায়ের মুখ ফিরানো এই বিষয় নিয়ে একজন দায়ী আরেকজন মাদ ওর সাথে কথা বলতে হয় বাকি কথা বলা সময় তার ধরনটা কি হবে দায়ীর বডি ল্যাঙ্গুয়েজটা কি হবে এবং দায়ী মাদ সাথে যে কথা বলবে কথা বলার সময় তার চেহারাটা কোন দিকে থাকবে তার বডিটা কোন দিকে থাকবে একজন দায়ী যখন মাদ্র সাথে কথা বলবে যাকে দাওয়াত দিচ্ছে তার সাথে যখন কথা বলবে তার দিকে তো মুখ ফেরাতে হবে শুধু মুখ ফেরাবে না তার পুরো শরীর পুরো বডি তার দিকে ফেরাবে যাতে মাদ্রুঝে যে দায়ী আমার সাথে যিনি কথা বলছেন তিনি আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনছেন আর এটাই ছিল রসুল সাল্লাহ আলী হাসাল্লাম এর সিফত রসুল্লাহ সাল্লাহ আলী যখন কারো সাথে কথা বলতেন কারো সাথে দেখা করতেন বা দাওয়াত দিতেন তখন শুধু মুখ ফেরাতেন না পুরো মুখ এবং পুরা শরীর ওনার দিকে ফিরাতেন যাতে তিনি বুঝেন তার দিকে পরিপূর্ণ মনোযোগ দিয়েছেন এবং মনোযোগের সাথে তার কথাগুলি শুনছেন হিসেবে নিয়ে আসতে পারি হাজত হিন্দ ইবনে আবি হালার লম্বা হাদিস থেকে একটি অংশ যে তিনি বলেন রসুল্লাহ সাল আলী হোসালাম এর সিফত বর্ণনা করতে গিয়ে বলেন ইদা ইলতা যখন কারো দিকে ফিরতেন পরিপূর্ণভাবে ফিরতেন এবং রসুল সাল্লি সাল্লামের দৃষ্টি নিচের দিকে আদর্শবান হয়ে পাক্কা দায়ী সচ্চা দায়ী এবং সারা পৃথিবীর মানুষের সামনে ইসলামকে প্রচার করার এবং মানুষের সামনে সুন্দর আখলা সাথে সুন্দরভাবে ইসলামকে উপস্থাপন করার তৌফিক দান করুন আল্লাপাক আমাদেরকে প্রিয়নবী সালের অনুসারী হয়ে তার পদাঙ্গে তার এত্তেবাহ করে তার আদর্শে আদর্শবান হয়ে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ